জুমার খবায় আমরা প্রথমে বাংলায় আলোচনা করি তারপরে আরবিতে খোঁতবা দিই আরবিতে খাটা বাধ্যতামূলক কিনা আরবিতে খববা বাধ্যতামূলক না কিন্তু খোঁতবা বাধ্যতামূলক মানে খোঁতবা দিতে হবে এটা তো জুমার জন্য বাধ্যতামূলক বিষয় কিন্তু খোদ্াটা কোন ভাষায় হবে আরবিতে হবে না শাষায় হবে এটা নিয়ে এটা নিয়ে পৃথিবীর বাস সহলেবিনা সবাই পতোয়া দিয়েছেন যে প্রত্যেকে তার নিজ নিজ দেশের ভাষায় খোদ্বে আবার আমাদের ওলামাই দেওবন্ধ দেবন্ধের পতোয়া হইলো না এটা আরবিতেই দিতে হবে যেহেতু এটা বাংলায় হবে না আল্লাহর আরবিতেই হবে এটা হলো ওলামাই দাও দলিল সুতরাং এটা বিষয় মতে মানে আরবিতে দিলে হবে কারো মতে বাংলা যেহেতু আমাদের সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত হল আমরা আরবির খোঁতবার আগে মানে আরবিটাকে আমরা খোদ্বা হিসেবে ধরে নিই আর তার আগে খোদ্বা পূর্ব বয়ান সেটাকে আমরা খোদ্বা বলি না আমাদের দেশে বলা হয় সেটা খোদ্ব বয়ান খোদ্্ব বয়ান আর খোদ্া হল আরবিটাই আর যদি আমরা সুবিধা হয় এইভাবে যে বাংলায় যেটা বয়ান করলাম সেটাই আরবিতে বললাম তাহলে একই খোদ্া দুই ভাষায় হলো আমরা চেষ্টা করি ওইটাই করার যে আমরা বাংলা যেটা বলি সেটাকে আরবিতে বলি তাহলে একই একইবা খোঁতবা একটাই কিন্তু সেটা বাংলা ভাষায়ও হলো আরবি ভাষায়ও হলো তবে একতালাপি বিষয়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে একতালাপি বিষয়ে আপনি একটাকে একেবারে একশো পার্সেন্ট সহি আর একটাকে একশো ভুল এই রকম কট্টরপন্থা অবলম্বন করা যাবে। শরীয়তের অসংখ্য বিষয় আছে যেগুলো দুইটাই ঠিক বাংলায় খোদ্া দেওয়া হয় তাই বলে যারা আরবিতে দেন তাদেরটা খোদ বায় না এরকম বলে দেওয়া যাবে না আবার যারা আরবিতে দেন তারাও অনেকে কট্টরপন্থা অবলম্বন করে বলেন যে যে খোদ্া এখন বাংলা হয়ে গেছে কদিন পরে নামাজও বাংলা হয়ে যাবে এই বেহুদা কথাবার্তা বলে মানে এটাকে আবার বাতিল করে দেওয়া এটাও ঠিক না দুটাই খারাপ এজন্য আমরা বলবো যে এখতালাপ বিষয়ে দুইটাকে আমরা সম্মান জানাবো কারণ দুটাই তো ওলামাইকেরামদের মত এটা তো সাধারণ লোকেরা মূর্খ লোকেরা বলেন নাই যারা বলছেন যে বাংলা দিতে হবে তারাও কিন্তু বিশ্বের বড় বড় ওলামাইকরাম তাদের কথায় পৃথিবীর কোটি কোটি মুসলিম চলে আমার আপনার কথায় কয়জন মানুষ চলে সরকার বাড়ি মসজিদে আমরা যে যেগুলা বলি আমাদের কথায় পৃথিবীর কয়জন মানুষ চলে আর সৌদি আরবের উসাইমিনের কথায় কোটি কোটি মুসলিম পৃথিবীতে আমল করে তাহলে তারা বলছেন যে বাংলা দেওয়া যাবে আমি যদি এখানে সরকার বাড়ি মসজিদে বসে বলি যে না বাংলা দেওয়া যাবে না এটা হলো তাদের এলএম সাথে বেয়াদবি। আরেকটা হলো ওলামাই দেওবন ওলামাই দেওবনদের কথায় পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম কিন্তু আমল করে তারা বলছেন যে বাংলায় দেওয়া যাবে না আরবিতেই দিতে হবে তাহলে তাদের মতকেও আমরা সম্মান জানাবো দুইটাই ওলামাইকেরামদের একতালাপ যদি মূর্খ মানুষের একতালাপ হইলে সেটা তো গ্রহণযোগ্য না দুইটাই যদি আলেমদের একতালাপ হয় তাহলে দুইটা মতকেই আমরা সম্মান জানাবো দুইটা কোনটাকে আমরা একেবারে গোমরা বাতিল ভুল এই জাতিও আমরা বলব সুহানকলামা <suhánakallah>, ষদ্ব